আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি শুরুতেই শুভেচ্ছা ও স্বাগতম আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞ আলিমি দিনদের সাক্ষাৎকার নিয়ে আশা করছি আপনার সকলেই বিষয়টিকে খুবই আকর্ষণীয় মনে করে উপভোগ করার চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন যাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলম ইসলামী চিন্তাবিদ মহতারাম শেখ মুফতি মোহতারাম আপনাকে আজকে আপনার তশিফের জন্য আমরা জানাচ্ছি মুবারক আপনাকে মুবারকছি আসলে আপনার কাছে আমরা এর আগে অনেক বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করেছি আজকে আপনাকে সেই আলোকেই একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই এর আগেও আপনার কাছে আমরা বলেছিলাম যে যে পীর পীর পীর ধরার অনেকেই বলতে চায় যার নেই তার এই ধরনের কথাগুলিকে আসলে ইসলামের কথা বা তার কতটুকু বাস্তবতা একটু দর্শক শ্রোতাকে বিষয়টি আপনি পরিষ্কার করে দিন খুবই জরুরি বিষয় বলেছেন আসলে পীর যার নাই তার পীর হলো শয়তান আমাকে আমার ক্লাসে ছাত্ররা এখন কে এখনো ধরে নাই এই লোকটা তো জাননাতে যাইতে পারে বলে সম্ভাবনা আছে আসলে ইমাম এবদুল জাওজি একটা কথা লিখেছেন ইমাম শাহির বরাদ দিয়ে তাল বিচি মধ্যে লিখেছেন যে কেউ যদি কোন সুফির কাছে এক দুপুর পর্যন্ত বসে সকাল থেকে দুপুর পর্যন্ত যদি বসে চল্লিশ বছর তার আকল ফিরে আসবে না আসলে কথা হলো কি অন্ধভুক্তি আসলে অনেকে ভুল বুঝতে পারেন যে আমরা পির সাহেবদের বিরুদ্ধে বলছি না পির সাহেবদের বিরুদ্ধে গড়ে বলার উদ্দেশ্য না পীর সাহেবের যে করেন। সেটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে পাঁচাত্তর সালাত ওনারা যে জাকাত দেন ওনারা যে সিয়াম পালন করেন যে তেলাওয়াত করেন হজ করেন এগুলি তো সব কারেন এগুলি তো এগুলির বিরুদ্ধে কোনো কথা নাই কিন্তু যেই পীর মুরদি নামক যে সিলসিলাটা যে তরিকাটা যেই বিশেষ বিশেষ জিকির আমার কলপির কল্পের দিকে মতামাজ হলো এই যে জিনিসগুলি এগুলি বাদ না দিলে তো উপায় নেই এগুলি তো শির ছিঁড়িক আছে বেদাঁত আছে আমরা রুই মাছ খাই কিন্তু পীরতে তো খেতে পারি না রুই মাস থেকে পিতা যদি অবসান করা না হয় তাহলে তো গোটা মাস তো যাবে তরকারি যাবে পাতিলেন সুন্দর এই নামটা তো হল অগ্নি পূজারীদের ফাঁসি আমরা পড়েছি আমরা পীরে মুগা বলা হয় অগ্নি পূজারীদের ধর্মগুরুকে একজন মুসলিম ধর্মগুরু তিনি হবেন একজন শাহেক তিনি একজন একজন ফকি একজন আলেম আখড়া থেকে এবং একদল খ্রিস্টান তারা যুগীদের অনুসরণে তারা সন্ন্যাসী হয়ে গেল সর্বতম মিশরে তারা নয়টা আশ্রম তৈরি করলো ওই মিশরের মুসলিমরা এসব সাধকদের আশ্রম দেখে এই তারাও কিছু খানকা তৈরি করলো এই আস্তে আস্তে আস্তে আস্তে আসলে একটা ইসলাম সমাজে ঢুকেছে কেন তো এখন যে যেটা বললেন যে যে পীর ধরবে না তার পীর হলো শয়তান আমি এটা একটা ব্যাখ্যা দিয়েছি যে আসলে এটা কিন্তু মারাত্মক জিনিস পীরে পাইলে আর উপায় নাই তার কারণ এই পীর কারণ আলবেদ আত্ম আল্লা তালা বেদাতি থেকে তবা তুলে নেন যেটা সুরাল আরবে আল্লাহ বলেছেন যে ই তিনি আসে আল্লাহ বলেছেন এটা আল্লাহ দিয়েছেন এটা কিন্তু বাস্তবে সেটা আল্লাহ দেন নাই তাহলে সেই লোকটা কি করলো আল্লাহর উপর একটা অপবাদ জুড়ে দিল তো তার ব্যাপারে বলেছেন যেমন মানে ইসরায়েলের যারা গোপাচুর পূজা করত তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যারা গো বাছুর কে মাহবুদ রবি গ্রহণ করলো গদ ওদের উপরে এদেরকে এইভাবে আমি শাস্তি দিয়ে থাকি অপমান করে থাকি আমার গজবের মধ্যে ফেলে থাকি তো এখন যদি কেউ পীর মুরিদি করে পীর মুরিদি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা এসছে খ্রিস্টানদের থেকে এটা এসছে যুগীদের থেকে এটার সাথে ইসলামের সম্পর্ক নেই খুবই কঠিন অনেক কিছু বলা হয় এটা আপনি বিষয়টি একটু ক্লিয়ার করবেন বরং তরিকা ধরলে আর জানাত পাওয়া যাবে কিনা আমার ভিতরে বড় আশঙ্কা তরিকা যারা পেয়েছে তারা হয়তো জান্নাত শেষ আল্লাহ আলম জানিনা কারণ আল্লাহ একটা হাদিস রয়েছে তিনি একটা সরল লেখা টানলেন সে সরল লেখার দুপাশে আবার ছোট ছোট কিছু রেখা টানলেন পরে বললেন যে এই একটা রেখা হলো সেরাতে মুস্তাকিম আর ডান বামের গুলি হলো । শয়তানের সুবুল শয়তানের পথ প্রত্যেকটা পথের অগ্রভাগে একটা করে শয়তান দিয়ে যাচ্ছে খবরদার তোমরা ওইসব পথে যেও না তো এইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে তারপরে করলেন এই যে আমার পথ সেরাতে মুস্তাকিমেও তোমরা এই সেরাতে মুস্তাকিমের অনুসারী হও অনুসরণ করা ওলা তারপিও সুবুল আর ডান ভাবেন এসব রাস্তা তোমরা যেও না ফতা বেকুমানি তাহলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে এই যে অবস্থাটা আজকে মনে করেন মানুষ জীবন পরে একটা দেখে পিস সব দেখতেছে উনি গায়েব জানে কত সিরিকছে এটার সাথে আমি দেখতে পাচ্ছি এই তরিকাগুলি হল সিরকির আড়ব্দার আমাদের সমাজে যত সিরকির বেচা কিনি হয় এগুলি ম্যাক্সিমাম তরিকাওয়ালা এগুলি দিয়েছে কারণ একবার যখন আপনি তরিকা যদি আমাদের পিতৃপুরুষদেরকে আমরা যেই তরিকার উপরে পেয়েছি এটা আমাদের পিতৃপুরুষদের তরিকা তাদের নিয়ম তাদের দিন এটার বাইরে আমরা যেতে পারি না তো একটা তরিকা যখন কোন লোক পড়ে যায় সেও তার ওই পিস সাহের যে এই তরিকার বাইরে আসে সে মনে করে যে এটা একদল করা হলো কি বললেন মা আনা যে বিশ্বাস যে বক্তব্য যে কর্মের উপরে আমলের উপরে আমি আছি আর আমার সাহাবিরা আছে আমরা জানি নবীজির বিশ্বাস বক্তব্য কর্মের মধ্যে দিন পালন করেছেন তিনি কিভাবে আমাদেরকে ইসলামের উপর থাকতে বলেছেন সাহাবিরা কিভাবে বস একটাই একটাই লাইন এখানে তো এগুলো কিছু তো যেটা বলেছেন এটা জনগণকে জানানো আমাদের দিক থেকে এটা ফরজ যে আসলে পীর মুড়ি ঠিক আছে যেটা একটু আগে আমরা বলেছি সালাদ জাকাত হজ সিয়াম হিজাব ইত্যাদি ইত্যাদি এগুলো ঠিক আছে ধন্যবাদ মহাতারাম তাহলে আপনি স্পষ্ট করলেন যেটি দর্শক শ্রোতা ভালোভাবে আশা করি উপলব্ধি করেছেন যে তরিকা বলতে একটি তরিকা সেটি হলো করান সন্ন্যার তরিকা ভিন্ন কোন তরিকা যাই বলুন না কেন যেই নাম দেওয়া হোক তা গ্রহণযোগ্য নয় ঠিক তেমনি ভাবে আলিমাদেরকে অবশ্যই আমরা কিন্তু কোন পীর বলতে কারো কাছে বায়াত করা বলতে কখনো এটি সৈয়তের সম্মত বিষয় নয় আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই আজকে মুসলিম হোক কিন্তু মুসলিম যেহেতু একটা আমাদের পরিচয় কোনো সন্দেহ নাই করন এবং সুন্নার আলোকে কিন্তু মুসলিম পরিচয়টাকে আরো কিছু সংযুক্ত করা হয় যেমন বলা হয় একটু আপনি মেহরবানি করে আমাদেরকে বিষয়টি জি মোহাম্মদ ইসলাম এটা তো আল্লাহ বলেন এটা তো আল্লাহর ইসলাম আল্লাহর দিন মোহাম্মদ বললেন সেই দিনের প্রচার অংশ সেই দিনের রসুল তো যেটা আল্লাহ বলেছেন যে এই আয়াত কেমন দুই নম্বর আয়াত যে তুমি মানুষদেরকে দেখেছো আল্লাহর দিনে তারা ঢুকছে তাহলে দিন কার দিন হলো আল্লাহর আপা গা দিন আমরা দুটি প্রশ্ন রেখেছি মোহতারামের কাছে বিরতি নিতে হচ্ছে এ পর্যায়ে আমাদেরকে আশা করি আপনারা সকলে অপেক্ষা করবেন ধৈর্য ধরে ইনশাআল্লাহ বিরতির পরে আমরা এই মূল্যবান দুটি প্রশ্নের মূল্যবান জবাব আমরা শুনবো ইনশাআল্লাহ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 शनिवार रे सा सा सकाल साढ़ नेश टीर सुन्नारे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 दर्शक श्रोता छोट बिरतर पर सामने फिर বিরতির পূর্বেই রেখেছিলাম। একটি হলো ইসলাম যারা বলছেন তারা তো আমি দেখছি যদি কেউ কে দেখে তো উনাকে আর আল্লাহকে একই রকম দেখা যাবে উনিও নাকি আরো থাকেন কত বড় এটা ফেরাউনে বলে এত বড় মারাত্মক শির্কের কথা ফেরা বলে নাই ফেরাউনি শুধু বলছি আনা রব্য কুমলা আল্লাহ আমি তোমাদের বা যারা তাদের মুখ থেকে আর কত ভয়ঙ্কর কথা ইল্লা পিল্লা আল্লাহ তালা তিনি হলেন জুল আর জিদ মহান আরশের তিনি হলেন অধিকারী কুলমার ইসলামী অরব্বুল আর আমরা বুঝতে পারতেছি যে এটা চূড়ান্ত একটা কুফরিকে কে আল্লা দ্রোহিতাকে এটা ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে ডাবল অপরাধ হলো একে তো কুফরির অপরাধ আর আবার কুফরিকে ইসলাম বলার আরেকটা অপরাধ মানুষকে ধোকা দেওয়ার জন্য আরেকটা জিনিস যেটা শুনি যে মোহাম্মদী ইসলাম যারা বলে যে মা ফাতেমা এটা নাকি বাংলাদেশের একজন নাকি লোক আছে মানে শুনি নামী মা ফাতেমাকে স্ত্রী বলে দাবি করছে এগুলি ইসলাম এই কথাগুলি বলা মানে তো মোরতাদ হওয়ার কোন বাকি থাকবে না ইসলামের সাথে আর কোনো সম্পর্কই থাকলো না পীর সাহেবরা জীবিত থাকতে অথবা মৃত্যুর পরে বা কোন বুজুর্গ নেমারেখা অতিক্রম করে একটা বিশাল মাজারে পরিণত হয় এ সম্পর্কে আপনার একটু চিন্তাধারা জানতে চাই দেখি জাহাজ নাকি পরে খুব গভীর ভাবে নিরীক্ষণ করে দেখা যায় ও এটা তো উনি ওনার উনি মরার পরে উনি এখানে আসবেন এই মাঝার মানে মৃত্যুর পরে যে আল্লাহ ওনাকে কিছু দেবেন এই ওনার বিশ্বাস নাই আর কি নিজেই বানাচ্ছেন কারণ একজন মুসলিম তো এইটা যেটা বলেছেন হাদিসের মধ্যে তো রয়েছে যে ইন্নামিনিয়ার যে সর্বনিকৃষ্ট মানুষ তারা যারা বেঁচে থাকতে কেমত হবে এর সর্বনিকৃষ্ট মনে ছিল তারা যারা কবরকে বানায়তের জায়গা বানায় যারা কবর উপরেজদার জায়গা বানায় আবার বাতি দেয় এদের উপরে আল্লাহ জাহাদিস কোন কবরকে পাকা করোনা ইহুদি খ্রিস্টানদের কথা বলেছেন যে এরা এদের কোনো একটা লোক মারা গেলে বিশেষ করে যারা একটা ভালো লোক ভালো মুসলিম এরা মারা গেলে এরা ওর কবর উপরে মসজিদ বানায় আর সেখানে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে তো এটা তো বিভ্রান্ত আমি মানুষদের রাস্তা মুর্শিকদের রাস্তা এটা তো কোন ইসলামের রাস্তা না ইসলামের রাস্তা হলো মানুষ মারা গেল তাকে কবর দিলাম শেষ কবরটা এক একটা উঁচু করে দিয়ে ছিন্ন থাকলো যে এখানে একজন মানুষ আছেন উনি মারা গেলেন এখানে তো কোনো কোন স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই আমরা মক্কা মদিনায় গেলে দেখি কবরের মধ্যে কত আল্লাহ আল্লাহ যাদের নাম কোরআনে হাকিম উল্লেখ করেছেন যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রদি আল্লাহ তারাও কবরের মাথার পাশে পাথর আপনার একেবারে মানুষের থাকার ঘর এত সুন্দর না যত সুন্দর কবর তো এটা একটা আমাদের সৌভাগ্য যে আসলে পৃথিবীতে যত কবর হয়েছে যদি এই কবরগুলো পাকা করার কোনো সিস্টেম থাকতো ইসলামে বিধান থাকত। আয়োজন করা হয় এটি সম্পূর্ণ একটি রসলিমের কাজ হতে পারে না তো ঠিক আছে বুঝলাম কেউ হয়তো ভুল করে এই কাজটা করেছে কিন্তু যারা আরও কিছু মানুষ পাওয়া যায় সেই মাজারে অনেক কিছু মানত করার জন্য কোরবানি করার জন্য ছুটাছুটি করে নিজের সামান্য বিপদের জন্য দৌড়ে যায় এ বিষয়ে আপনি কি বল বলবেন তাদের জানা উচিত যে ইতিহাসে কমেন্লাম কথা যেটা এসছে ইতিহাসে যে তাদের পতন শুরু হয়েছিল কবর থেকেই এই কবরকে পাকা করে বা কবরস্থ ব্যক্তির প্রতি ভক্তি করে আস্তে আস্তে আস্তে পরে তারা এই পূজার দিকে চলে যায় তো এই জন্য আল্লাহ বলেছেন লা তাকুফি দিন তোমরা তোমাদের দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো অতিভক্তি করোনা অতিভক্তি খুবই খারাপ ইবলিস একজন মানুষের গোমরা করে হয় অতিভক্তি দিয়ে নাহলে স্বল্প ভক্তি দিয়ে এখন একজন মানুষের সম্পর্কে যখনই অতিভক্তিতে মানে চলে যায় তখন তাকে উলুহেতের পর্যায়ে নিয়ে যায় যেমন খ্রিস্টানরা ইসার্লামকে একবারে ভক্তি করতে করতে ওনাকে আল্লাহ বানিয়ে দিলেন আল্লাহর পুত্র বানিয়ে দিলেন ওনাকে একবার তিনজনের একজন বানিয়ে এরা সবাই জাহান্নামের পথে চলে গেল অতি ভক্তি কিন্তু একটা শয়তানি প্রক্রিয়া মানুষকে জাহান নামে তারা বলে ওনাকে অনেক অসম্মান করে তো একজন নবীকে অসম্মান করা এটা কুফুরি আবার অতি সম্মান করা এটাও কুফুরি দুইটাই কিন্তু কুফুরি সঠিক হইল একেবারে মিডল পয়েন্টে থাকবো উনি যা তাহি যেমন সহিম যে হাদিসটা যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ সারা কোনো মাহবুদ নেই আব্দুল্লাহ রসুল আল্লাহর বন্দা আল্লাহ রসুল আল্লাহর কালেমা আল্লাহর রুহ আল্লাহ কুন্দি ওনাকে সৃষ্টি করেছেন এবং ওনার ভিতরে যে রুহটা আছে এটা আল্লাহ শ্রেষ্ঠ তো যে বলবে ও আন্না জান হাক ও আন্না সত্য জাহান্ন সত্য এই লোকটা জান্নাতের আট দরজার যেই দরজা দিয়ে ঢুকতে চাইবে আল্লাহ তাকে সেই দরজা দিয়ে জানাতে যেতে তো কত বড় ইসার সম্পর্কে এই বিশ্বাসটা হল আবার কমও না যেটা ওনার পাওনা ঠিক সেই বিশ্বাসটা হলো একজন মুসলিমকে তো এটা বিশ্বাস করতে হবে কোন রকমের বাড়াবাড়ি করা যাবে না তো আপনার প্রশ্নটা কি ছিল না যে কবর মজারে কবর মজারে এই যে হ্যাঁ এখন দেখেন কবরে আমরা যাব কেন আমাদের নবীজি কি বলেছেন কবরে যাব কেন তু কবরে যেতে হবে দুনিয়ার মোহটা একটু কমবে লাভটা হলো তার এই লাভের জন্য সে কবর জায়েরাত করবে জায়ারাতটা কি মাসনুন জিয়ারত কি যে সেখানে গিয়েছে সালাম দেবে আসসালাম আলাইকুম দারকিন যে তো ওটা আছে এই দেওয়াটা সালাম দিলে শেষ চলে যাবে এখানে আর কিছু করলি একটা হলো মতো জেয়ারত করা এটা যিনি করবেন উনি বিরাট সহ পেলেন ওনার মৃত ব্যক্তি সব পেলো উনি ধন্য হলেন আখের হাতে হলো অনেক লাভ হলো ওনার গেলেন উনি আর অতিক্রম করে আসার কোন সুযোগ নেই হ্যাঁ তিনি হয়তো বাড়িতে গেলেন বা তার কোন আত্মীয় বাড়িতে গেলেন সেখানে একজন আত্মীয়র কবর আছে গেছেন তিনি বাড়ির নিয়তে প্রসঙ্গত তিনি কবর করলেন সেটা সমস্যা নেই কিন্তু কবর টার্গেট করেই ওখানে যাওয়া। এটা একটা বেদাঁত আর বেদাত বেদাতে গোমরাহি। আর গুমরাহি মানে জাহান নামে যাওয়ার কারণে আর আরেকটা বেদাত হতে পারে যে উনি মাজারে গিয়া উনি আল্লাহর কাছে চাচ্ছেন চাচ্ছেন আল্লাহর কাছে ওই ব্যক্তির কাছে না আল্লাহ কাছে চাচ্ছেন কিন্তু সন্তান চাইলেন আল্লাহর কাছে মাজারে গিয়ে ব্যবসায় উন্নতি আপনি নির্বাচনে থাকেন সেখানেই আপনি আল্লাহকে চাইতে পারেন দোয়া করতে পারেন ধন্যবাদ মহাতারাম তাহলে আপনার কথা আমরা স্পষ্ট বুঝলাম করান এবং আলোকে একটি সবচেয়ে বড় ধরনের শের অপরাধ ছাড়া কিছুই নয় তাই প্রতিটি মুসলিমের উচিত বিরোধী থাকা আপনার এই সুন্দর সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি জোজাকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সুন্দর একটি মনজ্ঞ অনুষ্ঠান উপভোগ করছিলাম বিশিষ্ট বিশিষ্টজনিত সাক্ষাৎকার আজকে আমাদের সময় শেষের দিকে এ পর্যায়ে আমরা বিদায় নিতে যাচ্ছি আবারও সুযোগ হলে ইনশা আল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব এই বিশিষ্ট আলেম জন দিকে সামনে সাথে নিয়ে ইনশা আল্লাহ আল্লাহ সুহান আমাদের এই বিষয়গুলি উপলব্ধি করে উপকৃত হর তৌফিক দান করুন রবিল ওসবিনামালাইকুম রহমতুল डर जकिर आतरिक बार्ता पृथ्वी सब ची वृद्धि पाधर्म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 यूरोप सब चेदिपर्म हम इस सब चाहे इसलाम ग्रहण करते लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्यरबारी तरबारी शांति तरबारी तरबारी सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान पृथ्वी मानव समाधान